মা রাফাতুল্লাহ লি ওয়া বারাকাতু আলাইহি ওয়া সালাতু ওয়া সালামুন। আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া نستাইনুহু مَن يَهْدِهِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ দীন আহ কুকিমো তু ইল মুসলিম মিন্নপি খ منهما رجالاً كثيراً واتقوا الله, الذي به إن اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا মলুত لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ধোহক হদি مُحَمَّدٍ হদি হদিও মোহাম্মদি সাম وَسَرَّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٍ وَكُلَّ بِدْعَةٍ ذَلَالَةٍ وَكُلَّ ذَلَالَةٍ فِي النار আল্লাহম ম Kama sallayta ala মালাই wa ala ali এ Innaka কাহি ধ অহম বারিক মোহাম্মদওয়ালা আলি মোহাম্মদ ala তালা wa ala ইবরী Ibrahim Innaka ধূম majid ঢাকা জেলার অন্তর্গত নবাবগঞ্জ উপজেলার নাম কি বর্ধনপাড়া বর্ধনপাড়া এলাকায় অবস্থিত অত্র মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই পুরাণেকারিম এবং হাদিস রবি সল্লাহাল্লামের মাহবিদের সম্মানিত সভাপতি সম্মানিত এই এলাকার বিভিন্ন শিশু ভাইয়েরা আল্লাহ রবুল আলমিনের দরবারে কোটি কোটি সুক্রিয়া যে রব্বুল আলমীন আমাদেরকে এত সুন্দর একটি কোরআন সন্ন্যার মাস এত সুন্দর একটি দিন আলোচনার মধ্যে আল্লাপাক কিছু কথাবার্তা করার এবং হাদিস থেকে বলা এবং আপনাদেরকে সহিত হয়ে অত্যন্ত সবরের সাথে কথাগুলো শোনার যে আল্লাহ রব্বল আলমিন তৌফিক দিয়েছেন সে মহান রব্বল আলমিনের শকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত বাড়িরা আলহামদুলিল্লাহ আজকে এই মসজিদে যে কোরআন সন্ন্যার মাহফিল আলোচনা আপনাদের উপস্থিতি প্রমাণ করে যে আলহামদুলিল্লাহ এই এলাকা এই নবগঞ্জ উপজেলায় এই অঞ্চলে আলহামদুলিল্লাহ আমাদের বাহেরা আমাদের বোনেরা তহিদ এবং সন্নাকে অনেক বেশি ভালোবাসেন আলহামদুলিল্লাহ এবং তারা বেদাত মুক্তিদ এবং সুন্নতি জীবন গড়ার জন্য এই অঞ্চলের ভাই বোনেরা আলহামদুলিল্লা প্রত্যাশী এটা আজকের এই উপস্থিতি প্রমাণ করছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণ সামান্য দুই একটি কথা আলোচনা করব যে কথাগুলো আপনাদের সকলের জানা কথা কথা সবাই আমরা জানি এরকম কথা কথা কয়েকটি বলবো বলব এখানে কোন কথাবার্তা নিয়ে আমরা আসিনি কারণ কোরআনে কারিমের কথাগুলো অনেক পুরাতন কোরানে আল্লাহ আল্লাহরুল আলমিন পৃথিবীর সৃষ্টির আগে আর দুনিয়াতে আসার পরেও আলহামদুলিল্লাহ প্রায় চোদ্দ শত বছর অতিবাহিত হয়ে গিয়েছে তাহলে এখন আর নতুন কথা বলার নতুন কোন কোরআন ব্যাখ্যা বুঝার এই অবকাশ বর্তমান পৃথিবীতে আর নাই এখন কোরআন কে বুঝতে হবে কোরআনে কারিমের যে আয়াতকে কে যেভাবে ব্যাখ্যা করেছেন সাহবাই কারাম কোরআনে কারিমের যে আয়াতকে কে যেভাবে বুঝেছেন নবী সাল আলহাসাল্লামের আপনারা দেখি সাল্লিমেন কি তাদেরকে বকিল বলছেন যার সামনে আমার নাম উচ্চারিত হলো কিন্তু সে আমার উপরে দরদ পড়েনা নাম উচ্চারিত হবে এই হালাকাতিরে প্রতিবার বলবো আমরা কি আলাইহু সাল্লাম এবং কেউ কেউ বলেন যে আমরা মিলাপ পড়ি না দরপ আমাদের নামে অনেক বদনামী আছে থেকে আসুল পর্যন্ত কয়বার দরছেন হিসাব করলে তখন বোঝা যাবে কারা দরদ পড়ে আর কারা দরদ পড়ে না এজন্য আমরা मत बुजार सुन्ना के बुजते पूर्ववर्तीबाने सहबा कल मान हजे तब माने সেই বুঝার সাথে আমাদের ইমাম মালিক রহমত যেভাবে আল্লাহ রবিনের দিনকে বুঝছিলেন সেই বুঝের সাথে মিলাইতে হবে ইমাম আহমদিন যেভাবে আল্লাহ রব্লা আলমিনের দিনকে বুঝেছেন সেই ভুজের সাথে তবানি রহমতলাই ইমাম ইবনে কাশির রহমতুল্লাহ আলাই ইমাম শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলহিহি ওনারা যেভাবে আল্লাহ রব্লা আলমিনের দিনকে বুঝেছেন সেই ভুজের মতো হতে হবে बाहिजे सबसे बड़ा निजे दिन बोझा मानी कुरान से आयात सहबाई कलफे सलाम की बुझे से बुझे निजे व्याख्या এই যারা যারা কোরআনার হকের প্রত্যাশী একটা আয়াত বলে একটা ব্যাখ্যা দিবে তখন এই প্রশ্নটা করবেন যে এই ব্যাখ্যাটাকে আপনি দিলেন নাকি পূর্ববর্তী যুগের কোনো ইমাম কোন আলেম দিয়েছেন ব্যাখ্যাটা কার ব্যাখ্যাটা যদি কোনো সাহাবাই কেরামের হয় ব্যাখ্যাটা যদি কোনো তাবেই নিক হয় ব্যাখ্যাটা যদি কোনো তাবে হয় ব্যাখ্যাটা যদি কোনো ইনামের হয় ব্যাখ্যাটা যদি কোনো মহাদিসের হয় তাহলে আমরা সেটা মানব কিন্তু যদি ব্যাখ্যাটা আপনার হয় নতুন হয় এই যুগের হয় তাহলে সেটার সাথে আমরা নাই সেটা আমরা মানতে পারব না কারণ এখন ফেতনার যুগ এখন চতুর্দিকে বলছেন আমার ফেতনা মুক্ত থাকবে কেমক পর্যন্ত সবচেয়ে সোনালি যুগ সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ মানে আমার সাহাবিদের যুগ তারপরে উত্তম যুগ তাবে তবে যুগ তারপরে উত্তম যুগ তাবে তবে তবে যুগ এই তিন যুগের পরে যুগটা এটাকে বলা হয় আসর বাবা মানে সমস্ত ফেতনার যুগ আস্তে আস্তে বিভিন্ন ধরনের ফেতনা নেমে আসছে পৃথিবীতে তাহলে ওই তিনটা যুগ ফেতনামুক্ত যুগ এবং ব্যাখ্যা দিয়েছেন সেইভাবে যদি কেউ দিন বুঝে তো বুঝতে হবে সেই হকের উপরে আছে আর যদি সেইভাবে দিন না বুঝে নিজে নিজে দিন বুঝে সেই বুঝের সাথে না মিলে বুঝতে হবে সে হকের উপরে নেই এই কথাটা আল্লাহ রেকারিমে এরপর আল্লাহ যারা এই সাহাবাই সাথে সাহাবায়ে کرامদেরকে ইত্তেবা করবে শুধু বলা হয়নি ইত্তেবার সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্ত দিয়েছেন ওয়াল্লাযিনা তাবাউহুম সাথে যারা সাহাবায়ে کرامদেরকে ইত্তেবা করবে রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদউ আন তারা আল্লাহ রবীন্দিনের উপরে সন্তুষ্ট আল্লাহর আলমিন আল্লাহর আলমিন তাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন তাহলে জান্নাত পাওয়ার অন্যতম একটা শর্ত আল্লাপাক আরোপ করে দিচ্ছেন সাহাবাইক্রামের এত্তবা করতে হবে আমার আমল অমর রাজি আল্লাহ আমলের সাথে না আমার আমল ওসমান রাজিয়াল আমলের সাথে না। আমার আমল আলী রাজি আল্লাহ আমলের সাথে না। আমার আমল ইবনে আব্বাস রাজি আল্লাহ আর এই তরিকা হইল তরিকায় মঈন উদ্দিন এখন আমি কারে বেশি মহব্বত করি এটা প্রমান এখানে হয়ে যাবে সলিম ভাই বোন কইব আমার আবু বকরের তরিকা দরকার নাই আমার সৃষ্টিয়া তরিকা দরকার তাহলে বাপ করছে থাকবে কিন্তু সাহবাই যে তরিকা সেই তরিকার মধ্যে কোন ফেতনা থাকবে মুক্ত নির্বিজাল তরিকা কিন্তু বাংলাদেশে দেখেন একশো ছাব্বিশটা আছে কয় তরিকা জানানিয়া তরিকায় আলিয়া তরিকায় আব্বাসিয়া তরিকায় ইবনে অমরিয়া একজন সাহাবির একটা তরিকা নেই আল্লা রসুল সাল্লাহাম সতর্ক করলেন একদিন সাহাবাই কেন আমার সামনে এক ওয়াজ করলেন তারা সকলের অন্তর গুলো বিত সন্ত্রস্ত হয়ে গেল অন্তর গুলো কেঁপে উঠল নবী সাল ইসলামের ওয়াজে মাান বালি কিন্তু এটা ব্যাখ্যা থাকত শুধু প্রসারী তার আমাদেরকে ওয়াজ করতেছিলেন আর আমাদের ওয়াজিল মিনহাল করল আমাদের অন্তর ভয় কেঁপে উঠল আর জারাবিন देखे देखे कलब जो काद कलम हाशे এই জন্য আল্লাহর এখন নবীসালামের বয়ান শুনলে সাহাবাই করাম হেলকলিনের চোখ থেকে জর জর করে পানি পড়তেছে তখন সাহাবাহিক থেকে একজন বলে উঠলেন আজকে এই আমাদের কাছে মনে হচ্ছে এটা জীবনের শেষ ওয়াজ মনে হয় আপনি আর আমাদেরকে ওয়াজ করার সময় পাবেন না আল্লা রসুল সাল্লাহ করা তোমাদেরকে আমি আল্লাহ রবিনের আল্লাহর ভয়ের অসিয়ত করতেছি যখনই নবী সাল ইসলাম কে কেউ কথা বলতেন এই চারটা আয়াত হলো তাকুয়ার আয়াত যে চারটা আয়াত আমি তালাবাত করছি আপনাদের সামনে এই আয়াতগুলো গুলো তাকুয়ার আয়াত এজন্য নবী সালাম সবচেয়ে বেশি ওসি করতেন তাকুয়ার তাকওয়ার ওসিয়তের পরে নবী সালাম বলছেন আরো কয়েকটা ওসি করছেন তারপরে থাকবে তারা দেখতে পাবে ও সিরিলা মানুষ মসজিদে মুসল্লি একশো জন হইলে একতলা মুসল্লির মনে করে এটা ইহুদের দালাল এ মনে করে এই খ্রিস্টানের দালাল এ মনে করে ফের এ মনে করে কাফের গড় এ সব মিলিয়ে সবগুলো কাপের এরকম দেখবেন বাংলাদেশের বর্তমানের অবস্থা এরকম আমার পাগড়ির রঙের সাথে কালারের সাথে এর পাগড়ির কালারের মিল আছে কিনা যদি পাগড়ি মিলে টুপি মিলে পাঞ্জাবির কাটিং এ মিলে তাহলে বুঝা যাবে এটা আমার দলের কারণ টুপি দিকে তাকায় দেখছে টুপি টুপি মিলে নেই আবার ওই একই ব্যক্তি আমি ওনার টুপি মাথায় দিয়ে যখন একদিন গেছি সালাম দিছি মহব্বতের সাথে সালামের জবাব নিছে। বুঝতে পারছেন মানে একদিন আছে আবার যত পাখরি আছে যত কালার এর সব পাগড়িও আছে সব পাঞ্জাবিও আছে সব ধরনের সব ডিজাইন সব তরিকার সব সিলছিল ১২৬ তরিকার তরিখার আছে মুসলমান যার মধ্যে ঢুকছে দলবাজি ঢুকছে সে আমার মতেই না আজকে মুসলমানের ভিতরে দলবাজি ঢুকে গেছে মারাত্মক কাকারে দলবাজি। শুধু মনে করে আমি আর আমার হুজুর জাম্নাতি আর সব জাহান্ন সবাই এরকম ঢুকে গেছে আল্লাহ রসুল দেখেন সেই চোদ্দশো বছর আগে ওহির আলোকে হাদিসও কিন্তু ওহি আজকে আবার বড় ফেতনা বাইরেছে হাদিসকে অস্বীকার করে হাদিস তিন এবং চার আনিল হাওয়া আমার নবী কখনো হাওয়ার থেকে কথা বলে না অংশ কেউ যদি এটাকে অস্বীকার করে তাহলে সে মুসলিম থাকবে নাহলে চুয়াল্লিশ নম্বর বলছেন আপনি দুনিয়ার মানুষদেরকে এই কোরআন এর বয়ান করবেন ব্যাখ্যা করে দিবেন মানুষ দুনিয়ার মানুষের জন্য যা কিছু নাজিল করা হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে এখন আপনি কোরআন এর ব্যাখ্যা না হলে কোরআন বুঝবেন কেমনে আল্লাহ রাহিম সলাভ কায়ম করি এই ব্যাখ্যা দিবি কে আল্লাহর এখন আপনি যদি না আমি হাজিস মানি না আমি কোরআনে মানবো তো কোরানে কি আছে কেমনে রুকু করবেন কেমনে শাসদা করবেন কেমনে বৈঠক করবেন কোন জায়গায় কি বলবেন আছে তাহলে আপনি দিনে পালন করতে পারবেন না নতুন ভয়ঙ্কর এক পেটনা গোপনে গোপনে বিস্তার লাভ করতেছে কোরআন মানি আমরা হাদিস মানি না সতর্ক থাকবেন যে এটা যদি কেউ বলে তার ইমানে থাকবে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে আমার পরে তোমরা পরে শুরু হয়ে গেছে অসংখ্য আর ফেতনা দলবাজি গ্রুপ বাজি ফেরকাবাজি নবী সালাম বলে তখন তোমাদের করণীয় কি আমার হেলায় খোলাফা এরা ধরবা আব্দুল আলাইহা বিনাজ এটাকে সামনের দাঁত দিয়ে না। এটাকে মাড়ির দাঁত দিয়ে দরবা সামনের দাঁত দিয়ে ধরলে শুরু হবে মাড়ির দাঁত দিয়ে ধরলে যত টানা তোমার থেকে সুন্নত নিয়ে যেতে পারবে না এইসব আল্লাহ রসুল কেমন করে সতর্ক করছেন যে আব্দুল আলাইহা বিন নামাজ মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামড়ায় ধর রেখবে সুন্নতকে আমার যত ফেতনা যত জটফান আসুক আমি সুন্নত কামড়ায় ধরি থাকবো এই নীতিমেলার উপরে যদি কেউ চলে তাহলে দুনিয়ার কোনো ফেতনা কোন সেরে কোন ভেদা তাকে গ্রাস করতে পারবে না তাহলে নবী সাল্লা কত বছর আর খোলা পায়ের আশেদিনের যুগ কত বছর তিরিশ বছর তাহলে ৩০ প্লাস তেইশ কত হয়েছে তেপ্পান্ন বছর নবী সাল্লাহ ইসলাম এই তেপ্পান্ন বছরকে दुनिया तेपन्न बचर सुन्नत गुला बस मेशना मे चल जत सरक सब देखें নিজের থেকে নেওয়া হইত তাহলে একটা শেরেক বেদাত বাংলাদেশে থাকত না এই জন্য আমাদের দাওয়াতের মূল বৈশিষ্ট্য হইল আমরা এই দেশের বাংলার মুসলিমদের ইসলামটা হইতে হবে আল্লাহ রসুল সাল্লামের সুন্নতের ইসলাম নবী সাল্লা সালাম আমাদের কাছে যে ইসলাম পরিপূর্ণ করে রেখে গেছেন সুতরাং दशमरी क्या जिल्हस तारीख दशम हिजड़ी नए जिल्हस तारीखेराफर मैदान आयात বললেন আল্লাহ রে সোরাল মায়েদার তিন নম্বর আয়াতের মতো একটা আয়াত যদি আমাদেরকে তাওরাতে দিতেন আমাদের তাওরাত কিতাবে দিতেন আমরা ওই দিনটাকে ঈদের দিন বানাই ফেলতাম আমার সৌভাগ্য যে আমি এই আয়াতটা যখন নাজিল হয় আমি উপস্থিত ছিলাম কি মনে রাখবেন দশম হিজড়ি এখন কত হিজরি চলে চোদ্দশো কত বছর আগে আয়াতিল তিরিশ বছর আগে আয়াত এটা নাজিল হয়েছে এই আয়াতের মধ্যে আল্লাহ আলিয়াও মা আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের আমার নিয়মকেও তোমাদের উপরে দিলাম পরিপূর্ণ করে দিলাম সোহান ওরা তোলা কোমল ইসলাম منتربی <سؤال> صلیمار পাথর তুমি কোনো উপকার করতে পার না তুমি কোনো ক্ষতিও করতে পারো না তোমার কোনো পাওয়ার নাই তুমি খালি একটা পাথর চুম্বন দিতেন তাহলে আমি অমর জীবনেও কোনোদিন তোমার চুম্বন দিতাম না তাহলে কথাটা খেয়াল করে দেখেন ভালো করে চিন্তা করে অমর রাজি আল্লাহ বোঝাতে চেয়েছেন दशम हिजड़ीते जेदिन आयात नाजिल हो आगे नबीर देखे फिली नबीर सलाम तुम्हारे सोमन दीपूर्ण दिन भरे ये ढुके ग আমার নবী যদি ওই আয়াতের আগে আমার নবী যদি ওই আয়াতের আগে আসল করছেন দেখছি আমরা তাহলে এই নীতিমালার উপর যদি কেমক পর্যন্ত আমরা চলি মুসলিম চলে তার ভিতরে কোন সেরে কাসবে না আমতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এবাদত এই তেপ্পান্ন বছরের ভিতরে যেটা এবাদত ছিল না এটা কেয়াম পর্যন্ত এবাদত হবে না সূত্র পাইয়েছেন এগুলা হলো ইসলাম ভোজার সূত্র উসুর বিজগণিত অঙ্ক করতে হলে যেরকম সূত্র জানতে হয় দিন বুঝতে হলে সূত্র জানতে হয় এক সূত্র আপনি এবার আপনি বসে বসে হিসাব বাইর করেন এই তেপ্পান্ন বছরের ভিতরে যেটা যেটা নবী সাল্লা সালামের আবাদত সন্নত ছিল এটাতে আমা পর্যন্ত শূন্য এর বাহিরে তেপ্পান্ন বছরের পরে যেটা যেটা এগুলা নাম হইল বেদাত বছরের ভিতরে যেগুলো ছিল এগুলা সব শূন্য কে আমা পর্যন্ত শূন্য তেপ্পান্ন বছরের ভিতরে যেগুলা ছিল না তেপান্ন বছরের পরে আস্তে আস্তে ঢুকছে কিছু পাকিস্তান থেকে ঢুকছে বিভিন্ন দিক থেকে এসে এসে ইসলামের ভিতরে ঢুকছে এগুলা সবগুলার নাম হল বেদাত। সবগুলার নাম বেদাত এই সূত্র দিয়ে আবার আপনি মাফি পেলাম কোনটা কোনটা সুন্নত কোনটা কোনটা বেদা জটিলতা আছে আলেম। আপনি যখন কইবেন সাহস করে সমাজে ভাই এটা আমার নবীর যুগে ছিল না আমার নবীর সাহাবিদের যুগে ছিল না এই তেপান্ন বছরে নাই এটা বেদাত এত বড় হুজুর ঘুরা করিয়াছে আর তুমি এখন করিতেছ এটা বেদাত এরকম বলে না তাহলে বোঝা যায় বেদাত কোন মূর্খ লোক ঢুকায় না কোন দিনের আল্লা ঘরে তিনশো ষাটটা মূর্তি ঢুকাইছে কে আবার এটা কম আর না তারা না আল্লাহর ঘরের মধ্যে মূর্তি প্রথম ঢুকে নাই একজন বড় আলেম বিখ্যাত আলেম ইবনে হোবায়রা নাম হলো ইবনে সারা দুনিয়ার তৎকালীন যুগের বড় আলেম এবং বড় আলম এবং দেখতে হইব না কিছু করতে হইব পানি ফু দিতে হইব আউলাদসুলের চেহারা দেখতে হইব তা আবু জাহুলো আউ্লাদ রসুল কি বলেন যে সেই আউ্লাদ রসুল না ইব্রাহিম আল্লাহিস রসুল ইসমাইল আলহিসেরালামেরালামের বংশধর উনিও আল্লাহ রসুল এবং তৎকালীন জামানার সবচেয়ে বড় আলম প্রথমে কিছু লোক এরকম মূর্তির দিকে এদিক সেদিক তারা হাত বাড়াইতেছিল জিজ্ঞাসা করলো এগুলা কাদের মূর্তি এরা কারা সেরিয়ার লোকেরা বলল এরা বড় বড় নবী বড় বড় ফেরস্তা বড় বড় আল্লাহর এমনি মানুষের পূজা করলে বড় আছে আল্লাহর ঘরের মধ্যে তিনশো ষাটটা ঢুকছে তিনশো ষাটটা বড় বড় মূর্তি ঢুকছে এবং এই তিনশো ষাটটার হাজার হাজার পূজারি হাজার হাজার আবার অনেক বড় সেরেও হতে পারে বড় আলেম বড় মুশরেক আলেমও বড় মুশরেক বড় সেরেক বড় বড় আলেম বড় বেদাতি আলম বড় বেদা বড় না ফোর সবাইকে দেন হইলো দেন তাকি কে এই কথাটা মনে রাখবেন আল্লাপাক কোরআনে কেমন আল পালের মধ্যে বলছেন যদি অবলম্বন করতে পারো আল্লাহ কুম ফোর আল্লাহ রবিন তোমাদেরকে ফোরকান দিবেন ফোরকান একটা বড় নিয়ামক ফোরকানটা কি কোনটা নূর কোনটা এটা ঠিক করতে পারবেন কোনটা মুস্তাকিম কোনটা ঠিক করতে পারবেন এই জিয়ানটার নাম ফোর যারা মুত্তাকে হবে আল্লাহ কে ভয় করবে আল্লাহ কে ভয় করে হেদায়েত খুঁজতে থাকবে আল্লাপাক এদেরকে ফরকান দিয়ে দিবেন তাহলে একজন রিক্সা চালক ভাই দিন বাই ভাই লেখাপড়ার নাম স্বাক্ষর করতে জানে না এমন ভাই পারেন। আবার একজন বড় আলেম বস্তায় বস্তায় আলম আছে তিনি শূন্যত আর বেদাতকে বেলে শূন্য তো চিনে না আর ওই মানুষগুলোকে দেখে দেখে লক্ষ লক্ষ মানুষের আপনি বলবেন এই তেপ্পান্ন বছরের নাই এটা বেদাত কর্মখুজুরে বুঝে নেই আর বেদাতে ঠিকই ছোটখাটো খুঁজুরে বানাইছেন এটা বিরাট বিরাট খুঁজুরে বানাইছে এজন্য প্রথমে ঠিক করতে হবে লক্ষণ একাডেমি বলছেন অনুসরণ করতে হবে কিসের অহির হওয়ার অহির অনুসরণ যখন প্রবৃত্তির অনুসরণ ঢুকবে তখন ওহি বাদ দিয়ে বলবে যে আমার হুজুর কম জানে নাকি ওহি যদি আমার হুজুরের বিপরীত হয় অথবা ওই তোমরা বুঝো নাই আমার হুজুরে বুঝছে আমার হুজুর সঠিক এই জন্য আমার বাইরা আমার বোনেরা এই তেপ্পান্ন বছরের ভিতরে যেটা এবার যেটা আল্লাহ রসুল সাল্লাহ পরিপূর্ণ করে ঢুকে গেছে। এখন আমাদের করণীয় এগুলো দূর করা ময়লা জমতে জমতে জমতে কাপড় একটা কালো হয়ে গেছে এখন কি এরপরে ময়লা কাপড় একটা পরে পরে রাস্তা রাস্তায় এরপরে কি করতে হবে পরিষ্কার করা লাগব অনেক দিনের ময়লা জমছে একদিন দিনের না দীর্ঘদিনের ময়লা একবারে কালো হয়ে গেছে কুসকুসে এখন আস্তে আস্তে তবে ময়লাগুলো গুলো একদিনে জমে নাই একদিনে যাবেও জমছে দীর্ঘদিনে এগুলো জাতীয় সময় লাগবে দীর্ঘদিনে এজন্য এই বাংলার জমিনে আলহামদুলিল্লাহ गति चलते थकले प्रजन्म देखें এই বাংলাদেশ এবং বেদাত ইনশাল কারণ এই ময়লা পরিষ্কারের তবে এই ময়লা পরিষ্কার করতে গেলে রোগ যদি জটিল হয়ে যায় তখন থাকে জটিল তখন এই করাও খুব সাথে করতে হয় আমাদের সমাজের করবেন তার নাম হল দাল আল্লাহ তার নাম কি নবী সালামের একটি গুরুত্বপূর্ণ সিফাত হল দা আল্লাহ আল্লাহ বলছেন একটা গুরুত্বপূর্ণ বলছেন আল্লাহ রব আলমিনের অনুমতি ক্রমে আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দিবেন তাহলে এই আল্লাহর দিকে মানুষকে দাওয়াত চিকিৎসা কারণ পাগলের চিকিৎসা করা এত সহজ না পাগল যদি বুঝতো সে পাগল তাহলে কি পাগল থাকতো পাগল মনে করে কি সে কত মহাসচিব আমার বই সব চারিদিকে চলে গেছে পাগল কিন্তু খুব পাওয়ার মনে করে পাগল যদি বুঝতো সে পাগল তাহলে আর পাগলে থাকতো না যারা সেরেক বেদাতের মজা পাই গেছে বাড়ে দেখবেন যত মজার জিনিস আছে মজার খাবার আছে এগুলো কিন্তু শরীরে ক্ষতি করে এগুলো ক্ষতিকর দিক বেশি সেরেকের অনেক মজা আছে কারণ সেরেক হারাম জিনিস বেদাতের এক বছরে তারে দুধ ছাড়ানো জটিল সবচেয়ে জটিল তার কাছে দুনিয়া সবচেয়ে প্রিয় খাবার মায়ের দুধ হেরে আদ না কঠিন অবস্থা যে সেরেকার বেদাতের মজা পাই গেছে এরে আপনি বেদাত এটা বেদাত এটা সেরেক এটাই তখন আপনি তার ওই সামাজিক অবস্থানের ক্ষেত্রে প্রধান বাধা এখন আপনাকে মসজিদ থেকে হটানো তার এক নম্বর কাজ কারণ তার ব্যবসার ক্ষেত্রে আপনি এক নম্বর বাধা হয়ে গেছেন তিনি দিয়ে দিয়ে একটা সুন্দর সিস্টেম চালু করে রেখেছেন সমাজের সবাই কাছে আসে সবচেয়ে বড় হুজুর সবাই প্রতিদিন হালিয়ে দিতে বিভিন্ন ভাবে নজর নামাজ মানব দিয়ে হুজুরের সামনে আসতেছে যাইতেছে। পুজুর সুন্দর করে একটা সিস্টেম চালু করে ফেলছেন আর আপনি এসে করতেছেন এটাতে পনেরো বছরে ছিল না এটা বেদা এটা সুন্দর তাহলে উনার ওই দুই নম্বর কাজে মসজিদ থেকে বাইরে হয়েছেন হয়েছেন এলাকাও থাকতে পারবেন না কারণ আপনি যতদিন থাকবেন ততদিন উনার সমস্যা আপনি যাই কোন হুজুর এটা কই ফেছেন দলিন দেন হুজুরে এত দলিলা করা লাগে না হুজুরে আপনি সমস্যা তৈরি করে দিচ্ছেন সবাই মনে করেন হুজুর এত বড় মুক্তিশাল আপনি যখন দলিল দলিল জানে না এখন মানুষ যদি জানি যায় যে এই মানসাহ দলিল জানে না তো অবস্থান একটু ইয় না আপনি শুরু করছেন সেখানে দাঁতের চিকিৎসা আপনি পাগল চিকিৎসা শুরু করছেন আমি আবার পাবনার পাগলখানায় গেছিলাম যে পাগলের চিকিৎসা হয়েছে যেখানে পাগল নাম শুনছেন না পাগলার একটু ঘুরে দিচ্ছেন দেখেন অবস্থাটা কিরকম পাগল দেখলে কি বলবেন দোয়াটা বলেন দেখেন হেসনুল মুসলিম থেকে শিখে দিবেন হেস্তুল মুসলিমের মধ্যে দোয়াটা আছে ঘুষ দেখলে আল্লাহ কাছে আল্হামদুলিল্লাহ হিল্লা আিনা আল্লাহ আল্লাহর আলমিন তোমাকে যে পরীক্ষাটা করতেছেন আল্লাহ বাগ আমাকে সেই পরীক্ষা থেকে মুক্ত রেখেছেন আল্লাহর কত সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন ওইগুলোর উপরে আমাকে সম্মানিত করেছেন মর্যাদা দিয়েছেন সোহান এটা আল্লাহর শকর আদায় করতে হয় এগুলো দেখলে যারা আছে তারা কিন্তু নিজের পাগল মনে করে না হাত দিবেন প্রথমে আপনার উপাধি হয়ে যাবে আপনি লামাজ এক নম্বর উপাধি হলো লামাজ আল্লাহ রসুল সাল্লা দশ বছর দাওয়াত দিচ্ছেন শুধু আঁকি দাম কত হিজড়িতে নামাজ পরচ হয়েছে কখন তাও জানে না আল্লাহ কি বলেন মেরাজের রাত্রিতে নামাজ পরচ হয়েছে হিজরতে তিন বছর আগে দশম বছরের মেয়াজের রাত্রে নামাজ পড়া যাচ্ছে এরা কে নামাজ না সব জায়গায় ঘরে ঘরে যায় সব মানুষকে বলছেন একটাই দাওয়াত মানুষরা। আবু আহা বুঝছে কাবার মশেকেরা বুঝছে তারা জানতো ইলাহা ইহ প কি হবে না বটলে কি হবে সব তাদের জানা বুঝি শুনি পড়ে নাই আমরা পড়ছি না বুঝি পড়ছি সমাজে ছিলেন ওরাই নবী সালামকে উপাধি দিছে আলামি দিছে না এর থেকে বড় সত্যবাদী আমানী বিশ্বস্ত মানুষ চল্লিশ বছর পোলাটা ভালো এখন হঠাৎ করে পাগল হয়ে গেছে এখন এই উপাধি আসার পরে কত মানুষদের পাগল দেখতে আছে আমাদের মক্কা মোকার একটা পাগলের আবির্ভাব হয়েছে হঠাৎ করে চল্লিশ বছর বয়স বারোবার পরে পাগল হয়েছে আচ্ছা ওই পাগলের কোনো কথাবার্তা শুনবেন না সবার মনের ভিতরে ঢুকে গেছে একটা মক্কার পাগল এসছে হজের কার্যক্রম শেষ সবাই চলে ধাপে দিকে দিকে বিভিন্ন দিকে একজন আরেকজনের কে মিয়া যাওয়ার আগে দুনিয়ার বিভিন্ন জায়গার পাগল তো দেখছি মক্কা মোক্কার পাগলটা একটু দেখে যাই এই পাগলটা একটু দেখে যাই না দলে দলে পাগল দেখতে যায় আল্লাহ রসুল সাল্লা ইসলাম আর মানুষকে লক্ষ্য করে আল্লাহ এই চেহারা কোন পাগলের চেহারা হইতে পারে না দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছে ঠিক এই সমাজে আলহামদুলিল্লাহ সিরকের বিরুদ্ধে দাওয়াত দেওয়া শুরু করছেন বেদাতে বিরুদ্ধে দাওয়াত দেওয়া শুরু করছেন ওই দেখো পোলাটা তদিন ভালো ছিল হঠাৎ করে খারাপ হয়ে গেছে হঠাৎ করে লাভ হয়ে গেছে বাংলাদেশের কোন সমস্যা নাই আপনি হানাবি মাঝাব মানেন কোনো অসুবিধা নেই আপনাকে আমরা না আপনি হানাফি মাঝাব ছাড়েন আপনি হানাফি মাঝাবি থাকেন কিন্তু হানাবি মাঝাবের নাম দিয়ে সেরেক করবেন আমরা হানাবি মাজাবের বিরোধী না হানাবি মাজাব আপনি থাকেন কোন অসুবিধা নেই আমাদের সাথে মাঝাবের বিরোধ না আমাদের বিরোধী শেরকের সাথে বেদাতের সাথে আমাদের সাথে কোনো মাঝাবের চাই কোন মাঝাবের আমাদের সাথে কোন বিরোধ নাই আমরা এই দেশ থেকে দূর করার জন্য দাওয়াত আমাদের দাওয়াতের ব্যাপারে আল্লাহর জমিনে সবচেয়ে কঠোর হইল হানাফি মাঝাব এবং হানাফি মাঝাব কোন সিরকের বেদাতের কোন প্রশ্রয় নেই এবং কিন্তু পরবর্তীতে হানাফিমের নামে বারোশো হিজড়ির পরে কেউ কেউ জালহাদি সানাফি মাঝাবের নামে ঢুকাইছে কেউ কেউ বারো হিজড়ির ছিল না এই জন্য আমরা হানফি মাঝহের বিরোধী না কিন্তু উপাধিটা দিচ্ছে কি অথচ আমি বলি যে লাম এক নম্বর লাম যে নামাজ পড়েনাঁধছেন এটা এটাও আছে যিনি রাপ করছেন এটাও মাঝাবের ভিতরে আছে যিনি রাপ করেন নাই এটাও মাঝাবে আছে যিনি আমিন শশব্দে বলছেন এটাও চার মাঝাবের ভিতরে আছে যিনি আমি নিঃশব্দে বলছেন আছে কিন্তু হানাবি না যে নামাজে পড়ে না সে হানাবিও না সাবিও না মালিকিও না হাম্বলিও না কিচ্ছু না সে হলো লাঝাবে নাই কারণ কোন দুনিয়ার এমন কোন আসেন একজন নামাজ পড়েন নামাজের মধ্যে কোন বেদাত করেন না আর একজন নামাজ পড়ে ওই বেদাত তিনি হানাফি মাঝাবের সাথে আরো যোগ করছে উনি কিন্তু হানাফি মাঝাবের অনুসারী না উনি বেজাল হানাফি হানাভির নাম দিয়ে হানাভির ভিতরে বেদা ঢুকেছে হানফি মের অজু অজু আছে না হানাবি মজাবের পৃথিবী বিখ্যাত কিতাব আদি আছে বাংলাদেশে কতগুলো কিতাব প্রসিদ্ধ হানাফি মাজাবের যেগুলো আলিযা সাথে আমাদের অজুর মিল আছে কিনা মিলে দেখেন হানফি মাজাবের প্রত্যেকটা কিতাবে লেখা আছে এটা দুনিয়ার কোনটা হানাফি মাজাবের কোন কিতাবে ওজুর দোয়া হিসাবে নাই এরপরে কথাগুলা খুব সুন্দর কিন্তু আমার নবী যদি না বলেন সেটা যত সুন্দর দেখা যাক সেটা সুন্দর না এটাও হানাবি নজাবের কোন আপনি ওজর শুরু করলেন হানা পিমা কুলি করার সময় এই দোয়া হানা পি মাজবের কোন একটা কিতাব তাহলে যিনি নিজে বানাই বানায় হানা পে মাজাবের সাথে করে তিনি আমল করতেছে উনি হয়ে গেছে কি নামাজে আসল হানাবি মাজাবের কোন কিতাবের মধ্যে নাই যাই নামাজ না পাক জায় নামাজ পাক করতে হয় কিন্তু বাংলাদেশের প্রত্যেক ভাই বোন জায় নামাজ আগে পাক করে বাংলাদেশের জানে মাস সবগুলো না পড়ে আগে কিভাবে এরপরে এটাও হানাবি মাজাবে নাই হানাভিম এক আপনি হানাবি মাজাবের পদ্ধতিতে কিন্তু নামাজ পড়তে চান না হানাবি মাজাব মানে কি হানাবি মাজাব মানে আমরা মাঝাবটাই বুঝিনি হানাবি মাঝাব মানে ওলামাই কাম কোরআন এবং হাদিসকে গবেষণা করে নিয়ম কানুন তারা নিজের থেকে কোন মতামত দেন নেই কিন্তু এই যে এগুলো ঢুকাইছেন এগুলো নিজের থেকে ঢুকাইছেন এগুলো মাঝাবে কোনো মাঝাবে নেই হানাপিতেও নেই সাহাপিতেও নেই মালিকিতেও নেই হাম্বলিতেও নেই এরপরে আপনি বলতেছেন কি করবে আল্লাহবাহিনের কাজ হলো আরো কিছু অতিরিক্ত এইসব দায়িত্ব তারা কে দিছে এটা হানাবি মাজাবে ওই দায়িত্ব দেয় নাই মাজে হানাবি মাজাবের কোন কিতাবে নাই যে মোয়াজিন আগে দাঁড়ায় এগুলা মানুষের সতর্ক করবো আচ্ছা ইমাম সাহেব আসলে মসজিদ মসজিদের ঢুকে মাত্র বসে গেছে মসজিদের মধ্যে আল্লাহ নামাজ না ভরে খবরদার বসা যাবে না এই মামসা আমি বসে যাবো কি হয়েছে আমি বসে যাবো শুনবো না আমাদের দেশের ইমাম মামসা আমি বসে যাবো মিয়া কি হয়েছে বসে যায় আশাকে রাসুল সাজে গেছে আগে রাসুলের কথা মানে নাই রাসুল নামাজ না পড়ি বসতে পারবে না আশে বসে গেছে পরে দিন রাসুলের নাম আবার মহবত করে জাল জাল এটা তারপরে দাঁড়া এত বসে রেস এটা সুন্দর খেলা আচ্ছা এরপরে দাঁড়াইছে দাঁড়াই আমি অনেক মসজিদে চেক করিয়াছি দুর্গন্ধে পাখড়ি এটার মধ্যে থাকা যাচ্ছে না দুই তিন মাস ধরে মিমবার আচ্ছা এবার উঠে পাখড়ি বানতেছে পাখড়ি বানিয়ে একামত শেষ আল্লাহ সুন্নত সরাসরি আল্লাহ রসুল সালাম দশ বছর আর যখনই একামত শেষ হইতো নবী সালাম বলতেন খালাল এবং কাতারগুলো ঠিক হয়েছে কিনা আল্লাহ রসুল সাল্লাম সাহাবাই দায়িত্ব দিতেন কাতারের মাঝখানে যাই যাই দেখে আসো কোনো জায়গাতে ফাঁক আছে কিনা কি আরামে নামাজ করতেছে আচ্ছা হানফি মাঝাবি বলা আছে যে একজন থেকে একজন দূরে দূরে দাঁড়াইবে এটা সব মাজাবে শূন্যতের খালাব সব মাজাবে কাতার সোজা করা কাতার ঠিক করা কাতারের দূরে গায়ের সাথে সাথে গা না লাগে কারণ গায়ের সাথে গা লাগলে ময়লা লাগতে পারে কাপড়ের সাথে একটু গরিব মানুষ লাগিয়ে যেতে পারে সমস্যা হইতে পারে এগুলা কি হানাভি মাঝাবে আছে কতগুলো শূন্যতের খেলাফ দেখেন একটা নামাজের মধ্যে এবং হালাবি মাজাবের কিতাবে এইভাবে নামাজের কোন পদ্ধতি লেখা নাই কোনো কিতাবে আবার সালাম ফিরেছে সালাম ফিরানোর পরে শুরু করছে আল্লাহ আমিনা জোরে জোরে মোনাজাত পিছন দিয়ে যারা এক রেখাত পায় নাই দু তিন মুসল্লি এতগুলো মুসল্লির নামাজ নষ্ট করি এখানে মোনাজাত এটা হানাফি মাজাব আছে হানাফি মাজাবিন কোন কিতাবে আছে সালাম পেরানোর পরে ধরতে হবে আল্লাহ আমিনের নেতৃত্বে দেওয়া হবে হানাফি মাজাবে নাই ঢুকানো হয়েছে ভিতরে এরপরে আসেনের আজান শুরু হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর দিয়ে কিন্তু বাংলাদেশের অনেক মসজিদে আজান শুরু হয় দেখছেন না রহমতুল্লাহ বুঝে নাই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী বুঝে নাই ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী বুঝে নাই আমরা বুঝে গেছি একটু আগে বলছি দিনকে বুঝতে হবে উনাদের আদলে এই যুগে আসে দিন বুঝলে বেদার ঢুকবে তারা যেভাবে আল্লাহ ইসলাম যা কয় তোম তা বলো কয় আসাদুনা মোহাম্মদ যারা শুনে তারা কয়ে সাল মাঝখান দিয়ে দুইটা বাক্য ঢুকাইছে বাংলাদেশে দুটা বাক্য অতিরিক্ত ঢুকাইছে আজানোয়ার ভিতরে আচ্ছা তারাবি নামাজ পড়েন আলহামদুলিল্লাহ জোরে সোরে চলে দেখেন না তুফানের মত সালাম পিরানুদ্ধি এমন জোরে মসজিদে শুরু হয় সোহান মুলকে সোভান মুলকে হানাফি মাজাবের কোন কিতাবে নাই কোন কিতাব নাই নিজে বানানো হয়েছে গুরু এবং ওই সোনালি যুগে তিন যুগের কথা বলছি না সেই তিন যুগে তাদের থেকে অনেক দূরে সরে গেছে আচ্ছা এবার আসেন হানাবি মাজাবের প্রত্যেকটা কিতাবে দরুদের লেখা আছে দরুদ লেখা আছে কিন্তু হানাবি মাজাবের একটা কিতাবের মধ্যেও এটা হলো একটা কবিতা এবং এই কবির জন্ম ইমামাবনী বরমত্লালের যুগে হয় নাই তাহলে ইমামী বরমত্লালাই এই দরুটা পাই বাংলাদেশের মানুষ পাইছে আবহাওয়া বালা গালা বাড়ি উদ্বোধনে বালা গালোলা টয়লেট উদ্বোধনে বালা গালোলা বিয়ে অনুষ্ঠানে বালা গালা জানাজান অনুষ্ঠানে বালা গালা সব জায়গায় বালা চলে বাংলাদেশে বাংলাদেশের আকাশ বাতাসে খালি বালাগ আলু চলে অতামীলেনি পরমি ছিলেন কিনা তো উনি যদি বালাগ আলুলা সারা আল্লাহর আমি আপনি বালাগ আলু সারা পার না কেন কি বলেন তাহলে মিল আছে না এখন আপনি যদি পড়ছেন এটা তো কবিতা কবিতার দরুদ কি এক জিনিস নেই কবিতা যে কেউ বানাইতে পারে কবি যে কেউ হইতে পারে আমিও কবি হইতে পারি আপনিও কবি হইতে পারেন এখানে আমরা সবাই কবি হইতে পারি বর্তমানে তো কবি হওয়া আরো সহজ ছন্দ মিলে লাগে না ছন্দমুক্ত কবিতা যে কোনো একটা লেখে দিলে এখন কবিতা হয়ে যায় এটা আরবি পরে প্রশ্ন হবে কিন্তু মাঝখান দিব প্রশ্ন করা যাবে না তাহলে যেটা বলছিলাম যে আপনার হালাফি মাঝহের মধ্যে যতগুলো দরুদ আছে সবগুলো শূন্যতী দরুদ নবী সাল্লা সাল্লাম যে দৌরদ শিখাইছেন ওই দৌড়ে আবু রহমতুল্লাহ কোনো দরপ বানান নাই হানাপি মাজাবে তিন নক্ষত্র তিনজন ইমাম তিন মাঝাব মিলে হানাপি মাঝাব এই তিনজনের একজনেও কোন আলাদা দরব বানান নাই সুন্নতি দরদ যেগুলো নবী সালাম শিখাইছেন আজকে হানাফি তাম দিয়ে হানাফির ভক্ত হানাফি নাম দিয়ে নতুন নতুন দরদ বানায় হানা মাজিবাল্লা কোনো কিতাব নাই এটা হানফি মাজামের কোনো কিতাব নাই এটা বাক্যটাই হয়নি কিতাবে থাকবো কারণে কিতাবে থাকতে হলে তো আরবি না হিন্দিও না ফার্সিও না কোনোটাই কারণে কারিমের যত জায়গা দেখছেন আমরা রাস্তা দিয়ে হুজুর একটা এইরকম মানুষ যত আবাদত বানাবে ওই আবাদতের ভিতরে ফাঁক ফকর থাকবে আল্লাহ রব আলমিন যে আবাদত বানাইবেন এটার ভিতরে কোনো ভাগ নাই মানুষ রোজার নিয়ত বানাইছে না হাকিম না আল্লাহ শরীয় প্রণয়ন করেন আলিমুন হাকিম বিষয়ে আচ্ছা এবার আসেন জিকির ইমাম আবুানিবার জিকির করছে কিনা করছে নাকি জিকির ছাড়া উনি বলি হয়ে গেছে জিকির করছে না আল্লাহ কোন তরি করছে কোন তরিকার জিকির ইমাম আবু হানিবা রহমতুল্লাহ জিকির করতেন আমি আপনি ওর সেই জিকির করি হানাপি কোনো অসুবিধা নেই আচ্ছা আবু আনিপা আজকে বাংলাদেশে হানাফি নাম দিয়ে ফিন না হইলে কারণ ইমাম আবনীপুরের কোন জায়গায় শুনছেন যে ইমাম আবুণীপুর রহমতুলের পিস আচ্ছা ইমামীপুর রহমতুল্লাহ কার খেলাপদ সাথে হানাভি মাজাবের কোন সম্পর্ক নাই অথচ এগুলো হানাফি সমাজে চলে আর নাম দিছে হানাফি যখন আপনি अथच उन्जाफी कत आगे हानाफी बाहरे गे कारण हानाफी से किस मिल नहीं हानाफी मजबूर जो थे अपनी हमारे सर बेकाय देखान কোনখানে আছে কোন কিতাবে আছে হানাবি মাজাবে আছে আচ্ছা হানাবি মাজাবের কোন কিতাবে জিকিরের এই পদ্ধতি শরীরের মাথা থেকে পা পর্যন্ত দশ লতিফা লতিফার দিকে খেয়াল করি করি নিয়ত করবে বাচ্চা বন্ধ করে দিবা আর নিয়ত করবে আমি আচ্ছা ইমাম আবনী বরের কলব কার দিকে মোতাবজা থাকতো ইমামী বরমতুল্লাহ যেহেতু পিস নাই তো কার দিকে উনার কলব মতাবাজা হইতো জিকে আল্লাহর দিকে সরাসরি আমি সরাসরি মোতাবাজা ওই রব আল দিকে যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছে সুহান আচ্ছা এবার আসেন ইমাম আবুহানী রা মিলাম আলম সোনালী যুগের খাই আলম সেই যুগের কোন আলমের মধ্যে কোন বিচ্ছুক্তি ছিল না ইমাম আবুহানি পরম আলফেকুল আকবরের মধ্যে লিখছেন আল্লাহ রিফাত যদি আমার জাহাঙ্গীর বাংলা অনুবাদ করে রেখে গেছেন বাংলা খুলে দেখেন ইমাম আবুানি ফার্মতুল্লাহ লিখছেন আল্লাহর আলমিনের হাত আছে আল্লাহর হাত আছে কারণ আল্লাহ নিজে বলছে আল্লাহ বিয়া দাইয়া আমি আমার দুই হাত দিয়ে তোমারে বানাইছি বিয়ে দাইয়া আল্লাহ দুই হাতের কথা বলছেন এরকম অনেক আয়াত আছে আল্লাহর কাবজার কথা বলছেন আল্লাহ রব আলমিনের আর কথা বলছেন আল্লাহর আলম্লাবা রহমত বলছেন যে লোক এগুলার ব্যাখ্যা করে এগুলার তাবিল করে সে মুসলমান আজকে হানা ভিশেছে আল্লাহ কেন না আবার আকার থাকে আল্লাহ কয় আমার আকার আছে না থাকলে দেখেন ইমাম আবনী বা রহমতুলের সাথে কত বিরোধ কোথায় ইমামাবানী বা রহমতুল্লাহ ইমামাবনী বরমতুলের নাম বিক্রি করে খা অনেকেরই জিজ্ঞাসা করবেন ভাই আপনার নাম কি নামও কয়না পরিচয় করেন আমি অমুখের বাঘিনা বাঘিনা ওই অমুকের নাতি ওই অমুকের এই আবু নিহমতুল্লা নাম বিক্রি করি সমাজে খায় অত সেই মামা আবু নিহমতুল্লাহ আখিদার সাথে আজকে বাংলাদেশে জিজ্ঞাসা করেন অনেক আমি বাইফি আল্লাহ কোথায় খবরদার খবরদার আল্লাহ কোথায় জিজ্ঞাস করা যাবে না আল্লাহ কোথায় জিজ্ঞেসও করা যাবে না আল্লাহ রসুল সালাম ইমান পরীক্ষার জন্য জিজ্ঞাসা করছে আইন আল্লাহ আর এখন নানা ক্ষমতার আল্লাহ কোথায় জিজ্ঞাসা করা যাবে না আবার কেউ জিজ্ঞাসা করেন ভাই আল্লাহ কোথায় আমার কলমের মধ্যে তারপরে আল্লাহ কোথায় সর্বত্র বিরাজমান আল্লাহ যদি সর্বত্র বিরাজমানে হয় তা আপনি যখন দোয়া করেন মোনাজাত করেন আখেরি মোনাজাত করেন তখন কেমনে করিবেন আপনি হাত উপরের দিকে কেন আপনি আল্লাহ সারের দিকে থাকলে হাত তো সারের দিকে ঘুরবো কেন আপনি হাত খালি উপরের দিকে ধরে রেখছেন তাহলে আপনার হাতে সাক্ষ্য দিচ্ছে আল্লাহ উপরে আর আল্লাহ বোরা কে নিছে এত দূরে গেছে সব দেখবেন যে কিচ্ছা কাহিনী বয়ান অনেক মিথ্যা কাহিনী ও মেয়েরাজের বয়ান করে তো এই যে অমুক জায়গায় নিচে তমুক জায়গায় নিছে আর আজিমের মধ্যে নাকি নবী জুতা খুলি যাইতে লাগছে কে বলেন কারণ আল্লাহর সঙ্গে কথা হয়েছে আর সেই আল্লাহর সঙ্গে জুতা লই উঠে গেছে তার উপরে আর উঠেন নাই এর উপরে উঠার কোন দলিল প্রমাণ নাই কোন কিতাবেন এইভাবে আমার সম্মানিত ভাইয়েরা আজকে সমাজে হানাফি হানাফি সবাই মাঝাবি মাঝাবি পরিচ্ছন্ন যে অবশ্যই হানফি মাজবকে ধরে রেখতে হবে হানাবিমাজ্বংস করার জন্য লামাজামি বাইরে কোটি টাকা ধ্বংস করতে এসছে কে আপনি পাহারা দিবেন কখন যখন কেউ চুরি হবার আশঙ্কা আছে তা হানাভিমাজি করতেছে হানাভিজটা আপনি চুরি করতেছেন গড়ের বেড়ায় যদি খেত খাই সেখানে আপনি তো আমরা প্রথম এই কথা স্পষ্ট করবেন এই দাওয়াত যে আমাদের দাওয়াত নবীলা দাওয়াত আমা আলিমুসালাম দুনিয়ার মানুষকে দাওয়াত দিতেন সেরকের বিরুদ্ধে তাওহিদের পক্ষে তাওহিদের দাওয়াত দিতেন আল্লামানীপুর রহমত আকিদার কিতাব প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন এবং ছয়শ হিজড়ি পর্যন্ত প্রত্যেকটা আকিদার কিতাব পড়েন কোনো জায়গায় লেখা নাই নবী সালাম মানে এটা আলোচনার বিষয় ছিল না আকেজের বিষয় ছিল না যুব যুগে জানান অথচ আবনীবর রহমতুল্লাহ কিতাবে নাই যদি এটা আকে বিষয় হতো আবনীব রহমতুল্লাহ কিতাবের মধ্যে লিখে দিতেন ইমামীপুর তাবিজে কত টাকা ইনকাম হয়েছে ইমাম আমিপর অহমের এক তাবিজের হাদিয়া কত ছিল তাহলে আমানিপর অনুসারীদের কেমন আজকে তাবিজের ব্যবসা করে। কোন কিতাবে এই খতমের চক নেই কোন খতমের কথাই নেই এইভাবে রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেক জায়গায় আপনি দেখেন হানাফি মজাবের কিতাবের সাথে হানাফি মের সাথে আমাদের আমলের কার্যক্রমের কোন মিল নেই অথচি আর একজন বেদাত মুক্তলে আল্লাহ সবাইকে বোঝার তো আমার ভাইয়েরা দায় আল্লাহ হইতে হইলে এই চিকিৎসা করতে হইলে অত্যন্ত সবরের সাথে ধৈর্যের সাথে এবং ঠান্ডা মেজাজের এই দাওয়াতার কাজ করতে হবে কোন গরম না যাবে না এই চিকিৎসা প্রথমে আমরা বলছি খুব জটিল চিকিৎসা এই জন্য ঠান্ডা আমাদের ঠান্ডা আওয়াজ তা আমরা কই যে আমরা ভুজি শুনে ঠান্ডা আওয়াজ করি আমরা গরম আওয়াজ পছন্দ করি না কারণ আমরা যে চিকিৎসা করি যে কাজ করি এটা ঠান্ডা আওয়াজ লাগে এটা গরম আওয়াজে হয় না গরম ওয়াজে কতক্ষণ গরম করবেন একটু পরে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা ঠান্ডায় চলতে থাকবে এটা বাড়িতে যাওয়ার পরে এটা চিন্তা করতে হবে মাঠেঘাটে গেল চিন্তা করতে হবে দোকানে গেলেও চিন্তা করতে হবে অফিসে গেলেও চিন্তা করতে হবে কম এক মাস চিন্তা করতে হবে এটা হলো আছে আর ঠান্ডা থাকলে এটা গরম ঠান্ডা আস্তে আস্তে এই এজন্য ঠান্ডা আওয়াজ করতে হয় আমাদের এই চিকিৎসাটাই হলো ঠান্ডা চিকিৎসা আর আমরা চাই কোন উগ্রবাদের মাধ্যমে না অত্যাচার নির্যাতন সহ্য করে নোয়াল নয়শো পঞ্চাশ বছর পর্যন্ত এই ঠান্ডা মেজাদের দাওয়াত দিয়ে গেছেন শির্কের বিরুদ্ধে তাও পক্ষে সুন্দরভাবে ভাবে গেছেন আমরা উচ্ছেদ করতে চাই এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেক এলাকা এলাকায় যিনি যেখানে আছেন উনি সেখানকার একজন দাহিল আল্লাহ তিনি অত্যন্ত হিকমার সাথে আল্লা আগে নিজের বাঁচাও নিজেকে আগে বাঁচাইতে হবে নিজের আখিটা আগে বিশুদ্ধ করেন তা আপনার মানুষ কাজ হবে আপনার কথার মধ্যে তখন আপনার দাওয়াত তো সমাজে তাসির করবে আর না করবো দুনিয়ার বাদপার কোন জায়গা থেকে মনে টাকা পয়সা পায় এই এই এমন এমন করা শুরু করছে এবং নিজের উত্তম আখলাকে হাসানা গঠন করা এটা বড় দাওয়াত সব দাওয়াত মুখ দিয়ে দিতে না। আপনাকে দেখেই মানুষ খুঁজবে আপনি এগুলো করছেন আপনি কারণে দেখবেন যে অনেক সময় কারণে বলা লাগবে না ভাই যান এই নামাজটা কোথা থেকে শিখছেন দেখবো যে আপনার কাছে আসবো দাওয়াত আপনি দেওয়া লাগে নাই উল্টা আপনার কাছে দাওয়াতের জন্য চলে আসছে এজন্য আপনি আগে আমি আপনি আগে নিজেকে গঠন করি অন্য সমালোচনা না করে নিজের সমালোচনা করে আল্লাহ নিজে করলে নিজেই জাহার নাম থেকে বাঁচতে পারবো আরেকজন একটা করলে জাহার নামে জামা লাগবে বাঁচা যাবে না এই জন্য আমরা দায়ী যারা দাইল আল্লাহ হবো বিশেষ করে সহিদার যারা দাওয়াত দিব তারা নিজেদেরকে উত্তম আখলাকে সমাজে যারা সহিদার দাওয়াত দিবেন তাদের সংখ্যা থাকবে কম এটা যুগে যুগে কমছে লোকে পর্যন্ত কম থাকবে কারণ সবসময় বাতিলের পক্ষে মিথ্যার পক্ষে লোক বেশি থাকে কারণ সমাজে যারা প্রভাবশালী নেতৃস্থানীয় তারা চিন্তা করেন তার জনসমর্থন দরকার সমর্থন কম আর বাতিলের মিথ্যার জনসমর্থন বেশি সুতরাং ওদের পক্ষে থাকবে সবাই আপনার পক্ষে বেশি থাকবে না আর সে ভাবেন না আল্লাহ যদি আপনাকে সহযোগিতা করেন আমরা যার পক্ষে যতটুকু সম্ভব তিনি তার সামর্থ্যের আলোকে দাওয়াত দিবেন আপনি সাধারণ মানুষ আপনি মজিদির ইমান সাহেবের দাওয়াত দেওয়া দরকার নেই আপনি আপনার দাওয়ার দিবেন মুরব্বী মুরব্ব আদর মুরব্বী যদি বাচ্চার মতো কথা বেআরী আর বাচ্চা যদি মুরব্বির মতো কথা কয় এটা বেআরী বর্তমানে শিশু বক্তা বাইরেছে এটা বেআ বক্তা শিশু মানুষের দমক দিয়ে দিয়ে কথা কয় শিশুজনের মুখস্থ করতে মুখস্থ করি টাকা কামায় আর মানুষ আকর্ষণ তৈরি করার জন্য আরেক ব্যবসা মানে এগুলা করলে মানুষ বেশি আবার লিখিতে হুজুর এতটার সময় হেলিকপ্টার যোগে অবতরণ করিবেন প্রস্তারে লেগে দিয়ে কারণ এটা শুনলে মানুষ দেখতে আসবো হেলিকপ্টার করিয়া আনবো হুজুর এগুলো ওয়াজমা আপেলের নামে দিনের নামে তার কাজ হইলো সেখব তার একটা অধ্যায় কায়েছে অধ্যায় শিরোনাম হইল যে কথা বলার আগে আমল করার আগে এলেমের অধ্যায় কথা বলতে হলে মানুষের সামনে আগে এলেম লাগবে আমল করতে হলে আমি যে কথাটা বলতেছিলাম প্রত্যেক দায়ী দায়ের লেভেলে দাওয়াতের কাজ করবে। আমার থেকে উচ্চ লেভেলে যাওয়ার দরকার নেই কারণ ওই লেভেলে গেলেই দাওয়াত তো হবে না উল্টা আরো সমস্যা তৈরি হবে এজন্য দাওয়াতের অনেকগুলো নিয়ম কারণ আছে এগুলো আমাদেরকে জানতে হবে দায় আল্লাহ নিয়ে করতে হবে হইতে হইলে মানে যাদের কাছে আমরা দাওয়াতের ক্ষেত্র আমরা এক এক এলাকার মাধ এক এক রকম সব এলাকার মাধু এক ঢাকা শহরের মাধুর আর আপনার গ্রামের মাধু একরকম না যাদেরকে দাওয়াত দিবেন সব জায়গায় একই সিস্টেম দাওয়াত হবে না একজন গবেষণা থাকতে হবে যে আমার এই ভাইগুলোর কোন কোন জায়গায় সমস্যা মোট সমস্যা কয়টা সেরেক কাছে পাঁচটা ভেদাৎ আছে দশটা মোট পনেরোটা এবার পনেরোটার মধ্যে আপনি ঠিক করবেন এক নম্বরে কোনটা দুই নম্বরে কোনটা তিন নম্বরে কোনটা পনেরো এই জন্য একসাথে এখানে আলহামদুলিল্লাহ যারা তারা এগুলো বোঝার মতো জ্ঞান আছে বলে এসে প্রোগ্রামে আসছে এজন্য এখানে যে কথাগুলো বলছে এগুলো সব জায়গায় বলা যাবে না এইভাবে অর্থাৎ কথা বলার ক্ষেত্র আলাদা আলাদা হবে এবং রোগ্রটা হইলে এক দুই সিরিয়াল করতে হবে এক নম্বরে আনবেন নাজনের সেরেক তার আমল অনুযায়ী তার কি সেরেক দূর করা জরুরি নাকি তার নামাজ ঠিক করা জরুরি সেরেক ঠিক করা জরুরি কারণ সেরেক না হইলে তো তার নামাজে কোনো কাজে হবে না কোনটা পরে নবী সাল্লাম যে এলাকায় দাওয়াত দিতেন ওই এলাকার লোকদেরকে নিয়ে আগে গবেষণা করতেন করতেন তারপরে দাওয়াত দিতে চাইতেন এবং যাদেরকে আমি দাওয়াত দিব তাদের জন্য তাহার জন্য সময় উঠে আল্লাহ করবেন সকালে দাওয়াত দেখবেন আপনার চোখের পানি সকালে পৌঁছে গেছে কাজ হবে এরপরে দাওয়াতের বিষয়বস্তু জানতে হবে মধুর দাওয়া দাওয়ার বিষয়বস্তু কি বিষয়ের দাওয়াত দিবেন এক নম্বরে দাওয়া শুরু করবেন তাওহিদ দিয়ে আল্লাহিদ দেখবেন। প্রথম মুক্তিনের গুণাবলী বর্ণনা করছেন তারপরে কাফেরদের কথা কয়েছেন মুনাফেকদের কথা কয়েছেন কিছু উদাহরণ দিচ্ছেন এগুলো দিছেন দেওয়ার পরে সর্বপ্রথম অড়া যেটা কমান যেটা আল্লাহ দুনিয়ার মানুষ ওরবদু রাবুম তোমরা তোমাদের রবের গোলাপি করো একমাত্র রবের অদের নির্দেশ এক নম্বর নির্দেশ করা এক নম্বর না। তাহলে দাওয়াত শুরু করতে হবে দিয়ে সেরেক দিয়ে খবরদার ভাই এটা তো আপনি সেরেক করি না তারপরে শুরু করবেন শূন্যতার বেদার দিয়ে তারপরে অন্যান্য আমলিয়তের বিষয় ইসলাম হয় না জাহালত দিয়ে ইসলাম হয় না আবু জাহেল জাহেল হওয়ার কারণে ইসলাম হয় না বলে জাহেলি লেখাপড়া জানতো না ওই যুগের সবচেয়ে বড় বুদ্ধিজীবী আবু জাহেল আবুল হাকাম ছিল কিন্তু আমল ও লাগে হাসানিটা করা হয়েছে যে নবী সালাম বলছেন জান্নাত তো সাবির মধ্যে তো দাঁত থাকে দাঁত সাবি দাঁতওয়ালা হইতে হয় সোজা সাবি হলে কাজ হবে না সাবির মধ্যে কি থাকতে হবে দাঁত থাকতে লা হবে জান্নাতের সাবি এটা দাঁতওয়ালা সাবি হতে হবে না হয় জাননাতে যাওয়া যাবে না ওই দাঁত গুলা হলো আমল মানে খালি লাল্লাহ বললে জাননাতে যাবে না লা ইর আমল ও লাগবে ওই দাঁত আলা থাকবো এটা না থাকলে হবে না এটা দাঁতও লাগবে জান্ল্লাহ বলতে হয় আধা ঘন্টা এক ঘন্টা করি একটু পরে যায় আবার কবর সামনে মারে দিছে তাহলে এতক্ষণ লাহ করলো কি তাওহীদের ঘোষণা দিছে একটু বড় যায় সেরে কেন হল আহম নাই জন্য আল্লাহ বলতে ইমান ইমানের আহকান জানতে হবে ইমানের আহান দিয়ে দেয় না যেমন দিয়ে কোনটা সোন কোনটা বেদাত চিনা যায় না ওইম দিয়ে কাজ হবে না কাছে কি এলম ছিল না কিন্তু তার এলএম দিয়ে কি কাজ হয়েছে কাজ হয়নি এলএম দিয়ে তাও দিয়ে যা সেরেক সিনা যায় এই এর জন্য বর্তমানে সমগ্র বাংলাদেশ ব্যাপী আলহামদুলিল্লাহ দিনী প্রতিষ্ঠান দরকার মাদ্রাসা দরকার আপনারা প্রত্যেক উপজেলা প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক এলাকা এলাকা। যার পক্ষে যেখানে সম্ভব যেখানে সম্ভব হয় আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো মাদ্রাসা সারা বাংলাদেশে করছি ফেলি শহরে আমাদের সাহায্য আন মাদ্রাসা হয়েছে মাদ্রাসা হয়েছে লক্ষ্মীপুরে হয়েছে তারপরে চট্টগ্রামে হয়েছে নোয়াখালীতে চলতেছে ইনশা আল্লাহ তো ওই মাদ্রাসাকে আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এই মাদ্রাসা কোন ব্যক্তির মাদ্রাসা না সবাই মাদ্রাসা এটাকে নিজের মাদ্রাসা মনে করতে হবে আমি আমাদের মাদ্রাসা হয়েছে এবং এই প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে করা এটা ফেনীর সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা মানুষকে জান্নাতের রাস্তা দেখাবে জাহান্নাত থেকে কিভাবে বাঁচবে সেটা দেখাবে এই জন্য হুজুকে বাঙালি মাদ্রাসা করার কথা শুনলে সব জায়গায় টাকা পয়সা দেখা যাবে সব সহযোগিতা করার লোকের অভাব নেই কিন্তু যখন আপনি সহি মাদ্রাসা করতে চাইবেন অন্য জায়গা থেকে সহযোগিতা পাবো সাহায্য পাবো সেই আশা নিয়ে বসে থাকা যাবে না নিজেরা আর্থিক ভাবে শারীরিক মানসিক ভাবে প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে হবে তার সাথে কিন্তু নিজের ছেলে সন্তান ছেলে মেয়েদেরকে দায়ী বানাবেন নাতি নাতিকে দায়ী বানাইবেন তাহলে এটা সদাকায় দাঁড়িয়ে হবে এজন্য আমাদের সন্তান সন্ততিকে সলহীন বানাইতে হলে এবং এই দেশের নতুন নতুন মসজিদ আলহামদুলিল্লাহ যেগুলো আছে ওই মসজিদ গুলোই দেখবেন যে শহা কিদার মসজিদ হয়ে গেছে মসজিদ নতুন করে বানানো লাগবে না এই তিন লক্ষ মসজিদে শহিয়াদার মসজিদ হয়ে যাবে যদি আপনি ওই মসজিদের ইমাম দিতে পারেন এই দরকার মাদ্রাসা করতে হবে যোগ্য আলেম যুগের চাহিদার মতো আলেম এরকম আলেমের খুব অভাব এইরকম আলেম তৈরি করতে হবে প্রত্যেকের ছেলে মেয়েদেরকে সন্তান সন্তানদেরকে আমরা চেষ্টা করে যাবো যে আল্লাহাক যেন আমাদের ছেলে এবং সবাই পরামর্শ দিবেন কিভাবে প্রতিষ্ঠানকে সুন্দর করা যায় কিভাবে লেখাপড়ার মান বালো করা যায় যাতে একটা ওই থানায় ওই জেলায় সবচেয়ে প্রতিষ্ঠিত মাদ্রাসা শ্রেষ্ঠ মাদ্রাসায় রূপান্তরিত হয় الله بك مدرشبك توفيك تنقروا آمين يا رب العالمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنتاس خافرك وعطوه إليك